রম দয়াময় নিরতিশয় মেহরবান আল্লাহর নামে যখন সূর্যকে গুটাইয়া ফেলা হইবে যখন তারকা সমূহ ইতস্তত বিক্ষিপ্ত হইয়া যাইবে যখন পর্বত সমূহকে চলমান করিয়া দেওয়া হইবে যখন দশ মাসের গর্ভবতী উস্ত্রিগুলিকে স্ত্রী উহাদের নিজেদের অবস্থার উপর ছাড়িয়ে দেওয়া হইবে যখন বন্য জন্তু জানোয়ারগুলিকে গুলিকে চারিদিক হইতে গুটাইয়া একত্রিত করা হইবে যখন সমুদ্রগুলিতে বিস্ফোরণ ঘটানো হইবে যখন প্রাণগুলিকে দেহগুলির সহিত জুড়িয়া দেওয়া হইবে যখন সদ্য প্রসূত মেয়েকে জিজ্ঞাসা করা হইবে সে কোন অপরাধে নিহত হইয়াছে ও ইদুশ যখন আমল নামাল সমূহ খুলিয়া ধরা হইবে যখন আকাশমন্ডলের অন্তরাল সরাইয়া ফেলা হইবে ও আসা হইবে। তখন প্রত্যেকটি মানুষই জানিতে পারিবে সে কি লইয়া আসিয়াছেওয়ারিল নহে আমি শপথ করিয়া বলিতেছি ফিরিয়া আসা ও লুকাইয়া যাওয়া নক্ষত্র সমূহে আর রাত্রির যখন ইহা বিদায় লইল আর প্রভাতকালের যখন ইহা শ্বাস গ্রহণ করিল ইহা মূলত এক সম্মানিত বাণীবাহকের উক্তি যিনি অতীব শক্তিশালী আর মালিকের নিকট অতি মর্যাদার অধিকারী সেখানে তাহার আদেশ মান্য করা হয় তিনি আস্থা ভাজন বিশ্বস্তি এবং হে মক্কাসী তোমাদের সঙ্গী পাগল নহে কাদের উল মুহক কে উজ্বল দিগন্তে দেখিয়াছে ও বনিন আর সে গায়েবের এই জ্ঞানকে লোকদের পর্যন্ত পৌঁছাইবার ব্যাপারে কৃপন নহে ওই ইহা কোন অভিশপ্ত বাণী নহে এত সত্ত্বেও তোমরা কোন দিকে চলিয়া যাইতেছো ইহা তো সমগ্র জগৎবাসীর জন্য একটি উপদেশ তোমাদের মধ্যে হইতে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সত্য সরল পথে চলিতে চায় আর আসলে তোমাদের চাওয়াই কিছুই হয় না যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন চান